উবাদাহ ইবনু সামিত রদি আলাহতালন হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতে জেগে উঠে এ দোয়া পরে অর্থাৎ এক আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো ইলাহ নেই তিনি এক তার কোনো শরিক নেই রাজ্য যাবতীয় প্রশংসা তারই তিনি সব উপর শক্তিমান যাবতীয় হামদ আল্লাহরই জন্য আল্লাহ তাল্লাহ পবিত্র আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নেই আল্লাহ মহান গুনা হতে বাঁচার এবং নেক কাজ করার কোনো শক্তি নেই আল্লাহর তাওফিক ব্যতীত অতপর বলে হে আল্লাহ আমাকে ক্ষমা করুন বা অন্য কোনো দোয়া করে তার দোয়া কবুল করা হয় অতপর অজু করে সালাদ আদায় করলে তার সালাদ কবুল করা হয়